রহমানিম একটি বিশেষ প্রশ্ন যেটা এই রমজান মাসের শেষ দশক আসলে অনেক ভাই করে থাকেন প্রশ্নটি হচ্ছে যে মহিলারা ইয়ার করতে পারে কি পারে না এবং মহিলারা ইয়ার করলে কোথায় করবে তারা নিজের বাড়িতে ইয়ারতে করতে পারে কি পারে না এই বিষয়টির প্রশ্ন করা হয় খুবই সংক্ষিপ্ত আকারে বিষয়টির উত্তর হচ্ছে প্রথমত মহিলারা ইয়াতে কাপ করতে পারে কারণ আল্লাহ আব্বুল আলমিন কোরআনে যেখানে ইয়তে কাপের বর্ণনা দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট বলছেন বলা তুবা শেরু হোল্না ও আন্তুম আয়কে ফোনা ফিল্মা সাহজি তোমরা তাদের সঙ্গে মিলন করো না যখন তোমরা মসজিদেই আয়তে কাপ অবস্থায় থাকবে এখন ইয়তে কাপ অবস্থায় থাকবে এ কথার মাধ্যমে বোঝা যাচ্ছে না যে আল্লাহুল আলমিন এখানে শুধু পুরুষদের আদেশ করছেন এটা বুঝে যাচ্ছে না বরং মজিদ এ যে সকল বিধান পুরুষদের জন্য অবতীর্ণ হয়েছে অন্যদিকে মহিলারাতে কাজ করতে পারে এর উজ্জ্বল প্রমাণ হচ্ছে প্রবী মোহাম্মদ মুস্তফা সাল সাল্লামের সম্পর্কে আয়সারি আল্লাহ আনহা বলছেন যে কারা নবী সাল আলী আল্লাহ করতেন এবং অতঃপর তার মৃত্যুর পর তার স্ত্রীগণ এতে কাজ করলেন বা করতেন ইমাম বুখারি কেতাবলিয়াতে কাফের দ্বিতীয় নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণনা করেছেন তাই মহিলারা কাজ করতে পারে এগুলো হচ্ছে তার প্রমাণ আর মহিলারা এয়াটেক আপ করতে পারে বর্তমান যুগে অবশ্যই সেই সকল মসজিদে যে সকল মসজিদে তাদের ব্যবস্থা আছে সেই কারণে ওলামা এখরাম দুটি শর্ত দিয়েছেন এক নম্বর হচ্ছে মহিলারা এয়ার করতে পারে যদি তার ওলি তার গার্জিয়ান তাকে আদেশ দেয় বিবাহিত হলে তার স্বামী অবিবাহিত হলে তার বাড়ির গার্জিয়ান আর দ্বিতীয় সর্ব হচ্ছে যে সে নিরাপদ স্থানে যেন থাকে অর্থাৎ মসজিদে এমন স্থানে এমন তার জন্য একটি স্থান থাকা উচিত বা প্রয়োজন আছে এটেক আপ করার জন্য যে স্থানে পুরুষদের সঙ্গে তার ও বাদ হবে না বা পুরুষরা সেখান থেকে যাতায়াত করার সময় তাকে দেখতে পাবে না এরকম একটি নিরাপদ স্থান পর্দার স্থান যদি তার জন্য করা থাকে মসজিদে যদি মহিলাদের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা এরকম থাকে এবং সেখানে যদি এতে কাজ করার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই মহিলারা সেই মসজিদের এতে কাজ করতে পারে যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্ত্রীগণ যখন মসজিদে ইয়াতে কাজ করতে চাচ্ছিলেন তখন নিজের নিজের তাবুর টেঙে নিয়েছিলেন এই কথাটির পর এখন প্রশ্ন হচ্ছে যে মহিলারা বাড়িতে কাজ করতে পারে কিনা সাথেই সম্পৃক্ত করেছেন তাই তিনি বলছেন ওয়ালাতুবা শেরুন্দ তোমরা ওদের সঙ্গে মিলন করা যখন তোমরা মসজিদে ইয়াতে করবে অবস্থান করবে হারিজে বলছেন এই কেবল হাদিস দিয়ে এসেছে যে যখন তিনি ইয়া করতে চাইতেন তখন আমি তার জন্য তাবু টেঙে দিতাম আয়সা বলছেন আমি তার জন্য তাবু টাঙ্গালাম এরকম সময় হাফসার আল্লাহ তালা আনহা আমার কাছে ইত চাইলো অনুমতি চাইলো যে তার জন্য একটা ওখানে হয়েছে তো আল্লাহ রসুল বলছেন আল বীর রাতুরা তোমরা কি নেকি চাচ্ছ নেকির কাজে কি তোমরা একে প্রতিযোগিতা করছ না আসলে এক সতীনকে দেখে আর এক সতিনের উপর নিজের মর্যাদা নেওয়ার জন্য চেষ্টা করছ একথা বলার পর আল্লাহ রসুলা ও সেই দর্শক এতে কাজ করলেন না তখন সওয়াল নাশে করলেন সেখানে বুঝা যাচ্ছে যে তারা এতে কাজ করার জন্য নিয়েছিলেন আদেশ নিয়েছিলেন বা অনুমতি নিয়েছিলেন তাই মহিলাদের ইয়তে কাজ মসজিদে হবে মসজিদের মসজিদ ছাড়া অন্য জায়গা হবে না কারণ সেই স্ত্রীগণ তারা মসজিদে আয়তে কাজ করার জন্য ইদিন চান বা ইজাজত চান যদি বাড়িতে এয়তে কাজ করা বৈধ হতো पहले आल्ला रसुल्लाम से तेजे बोमराज करो तुम्हारा करम तुम्हारा कप करते अवस्थाओं अल्लाह रसुल्लाम एक तुम्हारा यते कप करते एक नोरा आयते कट करो तो जो अल्लाह रसुल्ला सल्लाम बाड़ी आयटे कप कर आदेश तेजर ना दें और हालांकि महिला आयटे कप करते अवश्य एक सुंदर बिरोधी काज कर आदेश दी আবদ্ধ করে নিবে মসজিদে মানেই হয় কিন্তু কেউ যদি বলে বাড়ির মসজিদে এরাতে কাজ করবে তাহলে অবশ্যই এই উদ্দেশর বাইরে চলে যায় বাইহাকি রহমতুল্লাহ আলী মোহাজেদ বাইহাকি রহমতুল্লাহ আলহিহ ইজি একটি আসার নকল করেছেন ইনামিন আর বিরাটের মধ্যে হচ্ছে আলিয়া কাজিদ আল্লাতি ফিদ্দুর ওই সকল মসজিদে ইয়াতে কাজ করা যেটা বাড়িতে থাকে মানে বাড়িতে নামাজ পড়ার স্থানে ইয়াতে করা একটা বিরাট এটা ইব আব্বাস রাজি আল্লাহ আনহ স্বয়ং বলছেন তাই বাড়িতে কাজ করা আর ওই বাড়ির মসজিদ বলা মসজিদ বললে মসজিদ হয় না কারণ বিধান আছে মসজিদে হায়েজ এবং নেফাজ দ্বিতীয় মহিলারা ঢুকতে পারে না কিন্তু সেই ঘরে ঢুকা কিনিস যে ঘরে মানুষ নামাজ পড়ে কিংবা মসজিদে ঢুকলে দু কাজ নামাজ পড়তে হয় ডাল্লা রসুল সাল্লামের আদেশ কিন্তু বাড়িতে যেই মসজিদ মানুষ তৈরি করে বা রুম নামাজের জন্য খাস করে তাতে কি এই আদেশ প্রযোজ্য সে কারণে বাড়ির মসজিদ নাম দিয়ে সেখানে ইয়াদেরকাত করার যে আদেশ বা যেই হুকুম আমাদের দেশে বা সমাজে দেওয়া হচ্ছে আসলে সেটা বিরাট যেমন ইদাবাসর দিয়ে আল্লাহ তালো বললেন অন্যদিকে ইয়াতে কাহের মানেই হচ্ছে মসজিদের অবস্থান করা এখানে মসজিদে অবস্থান করা হয় না তৃতীয় কথা হচ্ছে সৈয়দ আল্লাহ আলমিন বলেছেন ওয়াল তুম আর কে ফুল মসজিদ ইয়াতে তিনি মসজিদের সাথেই সম্পৃক্ত করেছেন অন্য দিকে অন্যদিকে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের স্ত্রীগণ যখন ইয়াতে কাজ করেছিলেন বা করতে চেয়েছিলেন তখন তারা মসজিদেই তাবু টাঙিয়েছিলেন এবং তারপর আল্লাহ রসুলের মৃত্যুর পর যখন তারা এয়াতে কাপ করেছেন তখন মসজিদেই করেছেন এবং আল্লাহ রসুল সালসাল্লাম সেই সময় तर एक तुमरा चेक कर प्रमाणर कारण विषय होना मसजिदे व्यवस्था थके मसजिदे कर नाचे क्प करबे जुथा सम्भव तम कर